আব্বাত ইবনু তামিম রহমতুল্লা আলহি তার চাচা হতে বর্ণনা করেন তিনি তার চাচা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে মসজিদে চিৎ হয়ে এক পায়ের উপর আরেক পা রেখে শুয়ে থাকতে দেখেছেন ইবনু শিহাব রহমতুল্লা আলহি সাইদ ইবনি মুসাইব রহমতুল্লা আলহি হতে বর্ণনা করেন যে উমার ও উসমান রাজিয়াল্লাহ তালুমা এমন করতেন